আবু হুরেরা রদেলাহতাল হতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লিয় সাল্লাম বলেছেন বিধবা ও মিসকিন এর জন্য খাদ্য জোগাড় করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহ রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে সালাতে দণ্ডয়মান ও দিনে সিয়ামকারীর মতো